আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি নাহমদুল্লাহ সুহানাহনুসল্লিস্ল আলা রসহ আমিন্ম ইবন আবদুল্লাহ ওয় আল আলিহ ওয়াসবিহ আজমাইন আহাবাদ সমৃদ্ধ দর্শক পৃথিবীর যে প্রান্ত থেকেই পিস টিভি বাংলার দর্শ অনুষ্ঠানটি দেখছেন সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের পর্ব আমরা আলোচনা করছি সুন্নাতের আলোকে সুস্থতা ও অসুস্থতা এ প্রসঙ্গে আমরা আলোচনা করছিলাম মানসিক সুস্থতা সংরক্ষণের জন্য সোনাত কী নির্দেশ দিয়েছে আর মানসিক অসুস্থতার মূল হল দুটো বিষয় যা আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বারবার হাদিস সাহেব উল্লেখ করেছেন আল্লাহ তাল্লার কাছে এগুলো থেকে আশ্রয় চেয়েছেন তা হলো আলহম ও আল হজন একটা হলো। ভবিষ্যৎকে নিয়ে উৎকণ্ঠা দুশ্চিন্তা হতাশা আরেকটা হলো অতীতকে নিয়ে উৎকণ্ঠা দুশ্চিন্তা মনোবেদনা মনোকষ্ট আমরা আলোচনা করছিলাম সম্মানিত দর্শক এটা হলো শয়তানের পাঠশালার প্রথম পাঠ আল্লাহ তালা কোরআন কেরে মেয়ে আমাদেরকে জানালেন শয়তান তোমাদেরকে ভবিষ্যৎ অসহায়ত দুর্বলতা দারিদ্রের ভয় দেখায় আর অশ্লীলতার নির্দেশ দেয় আর আল্লাহ তোমাদেরকে বলছেন তোমাদের তিনি ক্ষমা করবেন তোমাদেরকে প্রাচুর্য বরকত কল্যাণ মেহরবানি দান করবে কাজী আমাদেরকে আল্লাহ তালার রহমত বরকতের আশায় অন্তরটাকে পূর্ণ রাখতে হবে আপ দিবি আমি আমার বান্দা যেভাবে আমার ব্যাপারে ধারণা করবে আমাকে সেভাবে পাবে আমার বান্দা যদি মনে করে আল্লাহ রহমত আর আমি পাবো না ভবিষ্যৎ আমার খারাপ হয়ে যাবে তার সেই অবস্থা হবে আর বান্দা যদি আল্লাহ তাল আস্থা রাখে যে অবশ্যই আল্লাহ তালা আমাকে এতদিন ভালো রেখেছেন আল্লাহ তালা আমাকে অবশ্যই ভবিষ্যতে ভালো রাখবেন তাহলে তো আল্লাহ আল্লাহতালা অবশ্যই ভালো রাখবেন কাজেই মোমেনের দায়িত্ব হলো ইমানের অংশ হল এবং অ্যাবাদত হলো যে আল্লাহ রহমতের উপর আশাটা পরিপূর্ণ রাখা ভবিষ্যৎ নিয়ে কোনো দুশ্চিন্তা না করা ভবিষ্যৎটা আমরা কিছুই জানি না ভালো অথবা মন্দ আমরা যত দুশ্চিন্তাই করি না কেন ভবিষ্যৎ যেটা হবে সেটা হবেই আমরা ভালো চিন্তা করলে সব হবে আল্লাহ রহমতের আশা থাকলে মন ভালো থাকবে আল্লাহ বরকত দেবেন খারাপের আশা করলে কষ্ট লাগবে কিন্তু কোনো লাভ হবে না আর এজন্যই তো আমরা দেখেছি আল্লাহ রসুল সালাম বলেছেন যে ব্যক্তি সকাল হলো নিজে সুস্থ আছে পরিবারে শান্তিতে আছে এবং সেদিনের খাবার তার কাছে আছে তা তো দুনিয়ার এসে গেছে তাকে আল্লাহ আসকে যে নিয়ামত দিয়েছেন এই নিয়ামতের বরকত যদি চাই কৃতজ্ঞতা প্রকাশ করতে আল্লাহ আপনি আমাকে অনেক দিয়েছেন আমার তো পুরো আশা কালকেও আপনি এর চেয়ে ভালো রাখবেন এটা হলো ভবিষ্যতের উৎকণ্ঠা থেকে মুক্ত থাকার উপায় আর এটাতে সাহায্য করবে বেশি বেশি আল্লাহর জিকির বেশি বেশি সলাাদ আর অতীতকে নিয়ে মনো কষ্ট আরও একটা ভিত্তিহীন বিষয় কীভাবে আমি অতীতকে নিয়ে মনোকষ্ট করবো অমুক আমার সাথে খারাপ ব্যবহার করেছিল অমুক এটা করেছিল অমুক দিন এটা করেছিলাম অমুকটা আমি পাইনি অমুকটা আমি চেয়েছিলাম অতীতের সকল বেদনা নিয়ে মনোকষ্ট অনুভব করা বাজে কাজে অতীত চলে গেছে আনবে না। এই সব কষ্টের ভিতর দিয়ে যেটা ভালো করে চিন্তা করেন আল্লাহ আমাকে এত কষ্টের বের করে নিয়েছেন আলহামদুলিল্লাহ কাজে অতীতের কষ্টগুলো যখন মনে আসে তখন আল্লাহর নিয়ামত গুলো স্মরণ করুন ভবিষ্যতের উৎকণ্ঠা যখন মনে আসে আল্লাহর অতীত এবং বর্তমান নিয়ামত গুলো স্মরণ করুন আল্লাহর নিয়ামত রহমত কল্যাণের আশা রাখুন বুক ভরা আশা থাকেও আপনি আত্মবিশ্বাসী হন আল্লাহ রহমতে বিশ্বাসী হন মন থেকে উৎকণ্ঠা চলে যাবে আল্লাহ রসুল সাল্লা আলিয়ালাম অশুভ চিন্তা পছন্দ করতেন না বরং শুভত্ব কল্যাণত্ব পছন্দ করতেন আল্লাহ কোরআন কেরেমি বলেছেন নিশ্চয় কষ্টের সাথে শান্তি আসে কষ্টের সাথে শান্তি আছে এটাকে মনে রাখতে হবে আমাদের আমরা অনেক সময় এটা একটা শিরিক বা শিরমূলক অনুভূতি যে আমরা সকাল সকালবেলায় বা প্রথমে যাত্রাপথে প্রথমবারে কোনো খারাপ হলে চিন্তা করি বোধহয় সবই খারাপ হয়ে যাবে প্রথমেই খারাপ মানে সবই খারাপ এটা শিরকি করা কোনো কর্ম থেকে খারাপ চেতনা নেওয়া খারাপ ফলাফল নির্ধারণ করা তেষাউন রসল আসাল্লাম নিষেধ করেছেন আর ভাগ্য ভবিষ্যৎ ভালো মন্দ নির্ধারণের চেষ্টা করা রসলারসালাম কুফুরি শির্ক বলে গণ্য করেছেন শুভ অশুভ চিন্তা করা যেটা এটা অশুভ হবে এই ধরনের চিন্তা করা শির্ক বলে গণ্য করেছেন বরং আমরা যখন কষ্ট পাব তখন আমরা আল্লাহর ওয়াদার উপরে আস্থা রাখব যে আল্লাহ একটা কষ্ট দিয়েছে নিশ্চয় এর সাথে তিনি শান্তি দেবেন ভালো দেবেন আল্লাহ তো বলেছেন আল অশ্রী ইউসরান কষ্ট হলে তার সাথে একটা ভালো আছে কাজেই আমরা সব সময় আল্লাহ রহমতের আশা রাখবো আল্লাহর ওয়াদায় বিশ্বাস করবো শয়তানের পাঠশালার পাঠ থেকে দূরে থাকব। আর আল্লাহ তালার জিকির বেশি করব এটা হলো আমাদের মানসিক সুস্থতার মূল ভিত্তি হিসেবে আল্লাহ রসুল সাল্লা আলি আসাল্লাম এবং কোরআন আল্লাহ আল্লাহতালা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন সময় তো দর্শক সুস্থতাকে সংরক্ষণ করতে রোগ ব্যাধি থেকে মুক্ত থাকতে ইসলামের এই জীবন ব্যবস্থা অত্যন্ত সুন্দর এর পাশাপাশি আল্লাহ রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম তার সুন্নতের মাধ্যমে কর্ম এবং কথার মাধ্যমে আমাদেরকে দুনিয়ার গজব শাস্তি রোগ কারণ এবং দুনিয়ার নিয়ামত পাওয়ার কিছু কারণ জানিয়ে দিয়েছেন এদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে যে কর্মগুলো করলে আল্লাহ অসন্তুষ্ট হন আল্লাহর সংরক্ষণ হেফাজত উঠে যায় এগুলো যদি বেশি বেশি করে করি তাহলে আমাদের বিপদাপদ আসবে রোগব্যাধি আসবে যে কর্মগুলো করলে আল্লাহ তালা খুশি হন আল্লাহ বর কর দেন হেফাজত করেন এগুলো যখন আমরা বেশি করে করব তখন অবশ্যই আমাদের সুস্থতা এবং অন্যান্য নিরাপত্তা পারবে এটা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম জানিয়েছেন আল্লাহ ওয়াদা করেছেন এগুলোর অনেক বিষয় রয়েছে প্রথম বিষয় হলো যে আল্লাহ রসুল সাল্লা বিভিন্ন হাদিসে বলেছেন জামাতে সালাত আদায় করা ওক্তমতো সালাত আদায় করা এগুলো আমাদের নিরাপত্তার একটা অন্যতম পথ মান সল্লা গাদা তাফি ামাজ ও ছেড়ে দিও না যদি তুমি একক ফরজ নামাজ ছেড়ে দাও তাহলে আল্লাহ এবং তার রসুলের জিম্মাদারি থেকে তুমি বিমুক্ত হয়ে যাবে বের হয়ে যাবে দূর হয়ে যাবে দর্শক আল্লাহ রসুল সাল্লাহ বিভিন্ন হাদিসে জানিয়েছেন কিছু পাপ আসে যে কাজগুলো করলে দুনিয়াতে আল্লাহর শাস্তি বেবরকতি আসে যেমন পিতা মাতার অবাধ্য হওয়া মানুষের ক্ষতি করা জুলুম করা এগুলো যদি আমরা করতেই থাকি তাহলে পরে আল্লাহর অন্যান্য গজবের পাশাপাশি রোগ ব্যাধে এসে যাবে আর কোন কোন পাপের জন্য তো রোগ ব্যাধিয়ে আল্লাহ রসুল নির্ধারণ করে দিয়েছেন অশ্লীলতার জন্য কঠিন রোগ মহামারী ব্যাধি এগুলো আসবে আল্লাহ রসুলসাম বিভিন্ন হাতেসে বলেছেন যে সকল কর্মের জন্য আল্লাহ দুনিয়াতে বরকত দেন বিপদ কাটিয়ে দেন তার ভিতরে রয়েছে আত্মীয় স্বজনের রক্ষা করা পিতামাতার মাতার করা মানুষের উপকার করা এতিমের হেফাজত করা এতিমের দেখাশোনা করা এগুলো আমাদের খেয়াল রাখতে হবে এভাবে যদি আমরা নিয়মগুলো মেনে চলি চেষ্টা করি আমাদের জন্য দৈহিক মানসিক চলার পথ সুগম হবে সকালে দুই রেখাত বা চার রেখাত সালাত সালাত আদায় করলে আল্লাহ রসুল সালাম বলছেন ওই সারাদিনের জন্য তা যথেষ্ট হয়ে যাবে অর্থাৎ ইনশাআল্লাহ এই সালাতের রসিলায় আল্লাহ সারাদিন আমাদের হিফাজত করবে বেশি বেশি ইস্তেক ফার করা ইস্তেক মাধ্যমে আল্লাহ দুনিয়ায় বরকত দিন কোরআনে আসছে ইস্তে ফির রুম ইন্না হু কানাফারা ইউরু ইসলামা ও কুমেদিন ওয়াইজ আল্লা কুমান তোমরা তোমাদের রবের ক্ষমা চাও তার পথে ফিরে এসো তাহলে তিনি গাফফার ক্ষমা তো করবেনই এছাড়াও তোমাদেরকে বৃষ্টি দেবেন তোমাদের সম্পদ বাড়িয়ে দেবেন তোমাদের সন্তানে বরকত দেবেন তোমাদের জায়গা জমিতে বরকত দান করবেন আল্লাহ আনকারি মেয়ে জানিয়েছে কাজেই আল্লাহ তালার কাছে বেশি বেশি তাওতেক ফার করা রসুল্লাহ বেশি বেশি দরুদ পড়া আদির শরীরে আসছে যে বেশি বেশি দরদ পড়বে আল্লাহ তারা তার গুণাতমাপ করবেন তার দুনিয়ার দুশ্চিন্তা উৎকণ্ঠা এগুলো কাটিয়ে দেবেন তার সমস্যাগুলো মিটিয়ে দেবেন তাই এইভাবে আমরা যদি রসল আসসাল্লামের দেখানো জীবন পদ্ধতি আমল পদ্ধতি কর্মপদ্ধতিবাদৎ পদ্ধতি মেনে চলি তাহলে আমরা অবশ্যই দৈহিক মানসিক সুস্থতা অর্জন এবং সংরক্ষণের অনেক আশা করতে পারব সমত দর্শক তারপরেও অসুস্থতা তো আসতেই পারে কারণ চিকিৎসা বিজ্ঞানে সব নিয়ম মানার পরেও অসুস্থতা আসে সব নিয়ম মেনেও একজন মানে অসুস্থ হয়ে যায় কারণ অসুস্থতার বিভিন্ন কারণ রয়েছে বিশেষ করে মোমেনের জীবনে অসুস্থতা তো একটা নিয়ামত আর এজন্য সব নিয়ম পালনের পরেও অসুস্থতা এসে গেলে কখনোই মোমেন মনে করে না আমি এত সুন্দর পিতামাতার মাতার করলাম মানুষের সাহায্য করলাম ভালো কাজ করলাম এসতেকফার করলাম তারপরও আল্লাহ আমার রোগ দিল না রোগ ব্যাধি জীবনের সাথে প্রতভাবে জড়িত আমি কাজ করেছি তো আল্লাহর কাছে সবের জন্য আর এর বরকতে রোগব্যাধি বিপদবাদ কাটবে আল্লাহ আদা করেছে নিশ্চয় অনেক বিপদ কেটেছে এটা আমার দরকার ছিল এর ভিতরে নিশ্চয় কল্যাণ আছে অসুস্থ হলে মুমেনের প্রথম দায়িত্ব হলো যে হতাশ না হওয়া উৎকণ্ঠিত না হওয়া প্রথমেই উমেনকে মনে করতে হবে আমি ভালো পথে চলার চেষ্টা করেছি সুস্থ থাকার চেষ্টা করেছি কিন্তু আল্লাহ যেটা চেয়েছেন সেটা হয়েছে নিশ্চয় এর ভিতরে কল্যাণ আছে আমাকে এর থেকে বেরোনোর চেষ্টা করতে হবে সময় দর্শক সময় হলো বিরতিতে যাওয়ার বিরতির পরে আবারও ফিরে আসব ততক্ষণ আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি দেখছেন বাংলা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 সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি করতে কারণ আসসালাম আলাইকুম ওয়ারাহমাত্র দর্শক ফিরে এলাম বিরতির পর আমরা আলোচনা করছিলাম অসুস্থতা এসে গেলে কি করতে হবে প্রথম যে বিষয় আমাদের বুঝতে হবে যে আল্লাহর সিদ্ধান্ত হতাশ হলে চলবে না আল্লাহ সিদ্ধান্ত মেনে নিয়ে এগিয়ে যেতে হবে সমান্ত দর্শক আপনি অসুস্থ হয়ে হাউতাস করছেন লাউনি ফালতু কাজা কানা কাজা এইটা যদি করতাম তাহলে হয়তো এটা হতো এই কাজ করতে গেলাম কেন এটা না করলে হয়তো হতো না এই যে আমাদের অতীতকে নিয়ে হাউতাস এটা কিন্তু রোগ কমাই না রোগ বাড়াই মানসিক অশান্তি হতাশা রোগকে শক্তিশালী করে আর আপনি যখন সিদ্ধান্ত নেবেন যে আলহামদুলিল্লাহ আমি আমার মতো চেষ্টা করেছি এরপরে আল্লাহ তালা আমাকে অসুস্থতা দিয়েছেন আমার সন্তানকে দিয়েছেন বা অমককে দিয়েছেন তমককে দিয়েছেন এটা আল্লাহর সিদ্ধান্ত ভিতরে নিশ্চয় কল্যাণ আছে তখন আপনি প্রথম যেটা লাভ পাবেন আপনার অসুস্থতা বহনযোগ্য হয়ে যাবে এটা সমাধান খুঁজতে আপনি পথ পাবেন শান্ত মনে এটা থেকে কিভাবে বেরোনো যায় এটার চেষ্টা করতে পারবেন উৎকণ্ঠিত মন হতাশ মন মানুষকে বিপদগামী করে আর শান্ত মন মানুষকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে কাজী আমাদের অসুস্থতাকে স্বাভাবিকভাবে মেনে নিয়ে কষ্টের সাথে মেনে নিয়ে আল্লাহর সিদ্ধান্ত হিসেবে মেনে নিয়ে রসুল্লা সাল্লাম যে পদগুলো দেখিয়েছেন সুস্থতা অর্জন করার জন্য সেগুলোর দিকে ধাবিত হতে হবে দ্বিতীয় বিষয় আমাদের সচেতনভাবে বিশ্বাস করতে হবে মনের ভিতরে জাগরুক করতে হবে তাহলে আজাবান মুসলিম মুসলিম বা মুক্তির অবস্থা বড় অবাক অদ্ভুত ইন আশাবাহু খায়রুন আসা বাথু সারা কানা ফেকানা খায়র আল্লাহ ওয়েন সবার ফেকানা খায়রাল্লাহ যখন মোমেনের কোন ভালো জিনিস পায় সঙ্গে সঙ্গে আল্লাহ সুক্রিয়া করে ফলে সে সব পেয়ে যায় আর যখন কোন বিপদ কষ্ট পায় তখন সে আল্লাহর কাছে সবর করে সে সব পেতে থাকে অন্য হাদিসে আয়সাদল বলছেন রসল্লা সাল্লাহাম বলেছেন যখন কোনো মোমেনের কোন অসুখ বিসুখ বিপদ আপদ কষ্ট চিন্তা দুষ্ট যাই হোক না কেন তার গুনাগুলো মাফ হতে থাকে যতক্ষণ না সেই বিপদটা আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে নিয়ে যায় অথবা কষ্ট থেকে মুক্তি পাওয়ার জন্য অন্য কারোর কাছে সাহায্য চাই অথবা কষ্টটা অন্য কারোর কাছে বলে মুক্ত হতে চাই তখন আল্লাহ তার গুণা মাফ বন্ধ করে দেন আল্লাহ তার বরকত বন্ধ করে দেন সময় দর্শক এখানে খুব খেয়াল রাখতে হবে মোমেনের জন্য এই বিষয়টা আল্লাহ রসুল বলছেন মোমেন ছাড়া কেউ এটা পাবে না কিছু আসলেই শকর করা কিছু বিপদ হলেই সবর করা আমরা অনেক সময় সমাজের ইমানদার মানুষও ভুল করে সির্কের ভিতরে নিপতিত হয়ে যায় কিভাবে আমরা হয়তো কোনো নিককার মানুষের মুক্তি ভালোবাসা শ্রদ্ধাবোধ আছে তার প্রতি আমাদের সেটা এত বেশি পর্যায়ে চলে যায়। শরীয় নির্দেশিত পর্যায়ে পার হয়ে সির্কের পর্যায়ে চলে যায়। আমরা কি করি কোনো নিয়ামত পেলেই মনের ভিতরে আবেগ অনুভব করে তার মুখে বলি অমুকের কারণে অমুকের দোয়াই বা অমুকের আমি এটা পেয়েছি হয়তো মুখে আলহামদুলিল্লাহ বলি কিন্তু কৃতজ্ঞতা আল্লাহ ছাড়া অন্যের প্রতি ধাবিত হয় তারা তার আল্লা শুকর হল না ইমানও থাকলো না আবার যখন কোনো বিপদ হয় সঙ্গে সঙ্গে মনটা হয়তো আমার ওই ব্যক্তি এই মস্তারাম ব্যক্তির প্রতি চলে যায় যে উনি কষ্ট পেয়েছেন অথবা মন খারাপ করেছেন এই হয়তো বিপদটা হয়েছে আমি তার কাছে যে একটু দোয়া চেয়ে আসি অথবা মাপ চেয়ে আসি আপনি তো বিপদটা আল্লাহর কাছে সবর করলেন না অন্য মানুষের কাছে নিয়ে গেলেন শিরিক হয়ে গেল আপনি বিপদের বরকত পেরেন না সময় দর্শক মোমেন আল্লাহর কাছে কীভাবে দোয়া করতে হয় জানার জন্য দিন জানার জন্য অনেকের কাছে যাবেন আল্লাহ নেকর বান্ধাদের মহব্বত করবেন বিপদে আপদে পড়লে কোনো মানুষের কাছে দোয়া চাওয়া দোষের নয় কিন্তু বিপদ আপদ আল্লাহ ছাড়া কেউ দিতে পারে কারো দোয়া পদ দোয়ায় আল্লাহ বিচারণা করে আমাকে কিছু দিতে পারে এই সব চিন্তা আমাদের শির্কের ভিতরে নিপতিত করবে আর এই জন্যই তো রসুলাম বলছেন যতক্ষণ বান্দা এই বিপদটা অন্যের কাছে না নিয়ে যাবে এই বিপদ থেকে উদ্ধার পেতে অন্য কারোর কথা মনে না করবে অন্য কারোর কাছে বিপদটা বলে উদ্ধার পর চেষ্টা না করবে ততক্ষণ এই বিপদের কারণে কষ্ট অল্প বেশি যাই হোক না কোনো তার গুণাগুলো মাফ হতে থাকবে অন্য হাদিসে রাসল সাল্লাহসাল্লাম বলছেন মা আসাব আল ভয় জ্বর বেধি অসুখ বিসুখ বিপদ আপদ আসুক না কেন একটা ছোট্ট কাটাও যদি তার গায়ে ফোটে এর বিনিময়ে আল্লাহ তার গোনাগুলো মাফ করে দেয় আমি যদি দু দিনের একটু কষ্টে আমার আখেরাত দুনিয়ায় আল্লাহর বরকত আখেরাতের শান্তি বাড়ে আমার রস কোথায় আল্লাহ রসুল সাল আলী আসসালাম বিভিন্ন হাদিসে বারবার বিষয়টা বলেছেন সোনান এমনে মাজার একটা হাদিস সাহে হাদিসে আসছে রসোল্লাহ সাল্লামের সামনে একজনকে জ্বরকে খুব গালি দিচ্ছে জ্বর খুবই কঠিন যিনি জ্বর সহ্য করা যায় না কষ্টে মরে যেতে হয় আল্লাহ রসুল সাল আলী হাসলাম বলছেন যে জ্বরকে গালি দিও না জ্বর পাপকে পোড়ায় যেমন পাপকে পরিষ্কার করে মানুষকে পবিত্র করে যেমন আগুনের ভিতরে কর্মকার লোহা দিলে লোহার ময়লা সাফ হয়ে লোহাটা পরিষ্কার হয়ে যায় ঠিক তেমনি কর্মকারের হাপর যেমন লোহাকে পরিষ্কার করে ফেলে জ্বর মুমেনকে পাপ থেকে পরিষ্কার করে ফেলে আল্লাহ রসুল সাল্লাহ আলহিম এভাবে আমাদেরকে ওম্মতকে অসুখ বিসুখে প্রথম পর্যায়ে ধৈর্য ধরার সুনির্দিষ্ট দিক নির্দেশনা দিয়েছে প্রথমত আল্লাহর সিদ্ধান্তে সে মেনে নিতে হবে দ্বিতীয়ত এর মাধ্যমে আমার কল্যাণ আছে একটু কষ্ট লাগছে ঔষধ খেতে দিতে লাগে কিন্তু আমরা খাই কারণ এর মাধ্যমে সুস্থতা হবে ঠিক এই দুনিয়ার জ্বর জারি বিপদ আপদ একটু কষ্ট লাগে কিন্তু এর মাধ্যমে আমরা আমাদের দুনিয়া আখেরাতে আল্লাহর বরকত নিয়ামত পাবো একটা মানুষ অসুখ হয়েছে তিক্ত বা খুব কষ্টদায়ক ঔষধ প্রতিদিনই কিছু খান কারণ তিনি জানেন এই খাওয়ার মাধ্যমে একটা ফল তিনি পাবেন এজন্য তিনি কষ্টটা সহ্য করেন মুমিনের ইমান যদি গভীর হয় তখন তার কাছে এই দুনিয়ার জাগতিক বিপদ আপদ কষ্ট রোগ রোগব্যাধিগুলো ঠিক তেমনই আনন্দদায়ক হয়ে যায় যে এর মাধ্যমে আল্লাহ আমার গোনামাফ করাবেন মর্যাদা বাড়িয়ে দেবেন সময়ত দর্শক এই চেতনা সাহাবিদের ভিতরে কেমন গভীর ছিল একটা হাদিস থেকে আমরা তা বুঝতে পারবো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের সাহাবি আব্দুল্লাবিনা আব্বাস তার ছাত্র আতা আবনা আবিন আবাহকে বলছেন তুমি কি একজন জান্নাতি মেয়ে দেখতে চাও ওই দেখো কাপাঘরের পাশে দাঁড়িয়ে আছে ওই মেয়েটা জান্নাতি মেয়ে কি করে জানলাম মেয়েটা রসুল্লাহ সাল আলিহাসাল্লামের কাছে এসে বলল যে ইয়া রসলাল্লাহ ইনি ওসরাও ইয়া রসোলাল্লাহ আমি অজ্ঞান হয়ে যাই অর্থাৎ মিরিগি রোগ বা ফিট হয়ে পড়ে যাওয়ার রোগ আমার আছে আমার জন্য দোয়া করেন যেন আমার এই রোগ না থাকে সুস্থ হয়ে যায় আল্লাহ রসুল সাল্লাম বললেন তুমি যদি আমি দোয়া করব তোমার আর হবে না আর যদি তুমি একটু সবর করো আল্লাহ তোমাকে জান্নার দেবেন ওই মহিলা জীবনকে খুব ভালো করে বুঝেছেন জীবনে কতবার ফিট হবো প্রতি সপ্তাহে একবার প্রতি মাসে কয়েকবার জীবনে কয়বার কয় ঘন্টা জীবনে দশ ঘন্টা, ২০ ঘন্টা, তিরিশ ঘন্টা, পঞ্চাশ বছর একশো বছরের জীবনে ২০ ঘন্টা তিরিশ ঘন্টা একটু ফিট হয়ে অচেতন থাকবো এর মাধ্যমে আমি আমার গোনাগুলো মাফ হবে আমি জাননাতে নিশ্চয় পাবো আমার অনন্ত জীবন সুন্দর হবে অসুবিধা আমার তো কোনো খুব বেশি লস হচ্ছে না মেটা বললেন ই আর রসল তাহলে আর রোগ মুক্ত হওয়ার জন্য দোয়া করবেন না আপনি আমার রোগ থাক তবে আপনি দোয়া করেন যখন আমি ফিট হব তখন আমার কাপড়টা যেন খুলে না যায় সরে না যাই রসুল্লাহ সালাম দোয়া করলেন ওই মহিলা পরে ফিট হয়েছে কিন্তু তার কাপড় আর সরেনি সময়ত দর্শক এভাবেই আমরা অসুস্থতার ক্ষেত্রে সবর এবং সবের আসার মাধ্যমে মনটাকে স্থির করব সুস্থ শান্ত মনে চিকিৎসার চেষ্টা করো যেটা আল্লাহ রসুলের নির্দেশ অশোক বিশোকে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম চিকিৎসা করতে নির্দেশ দিয়েছেন রসুল সাল্লাম বলতেন হে মানুষেরা তোমরা চিকিৎসা করো এটা আদেশ আমর কাজেই রোগ ব্যাধিতে চিকিৎসা করার নির্দেশ তিনি কারণ সে উল্লেখ করেছেন আল্লাহ যত রোগ ব্যাধি দিয়েছেন প্রত্যেকটা রোগের ঔষধও আল্লাহ তারা দিয়ে দিয়েছেন শুধু একটা রোগের কোনো ঔষধ নেই সেটা হলো বার্ধক্যজনিত যে দুর্বলতা আমরা ক্রমান্বয়ে বৃদ্ধ হয়ে পড়ি এর কোনো ওষুধ নেই আল্লাহ রসুল সাল্লাহসাল্লাম উন্নতি বলছেন মাম দাইন, ইল্লা ইন ইহালুদাওয়া যত রোগ আছে প্রত্যেক কোনো ওষুধ আছে মান আসাবাদ দাওয়া সুফিয়া বিদিনুল্লাহ যে ব্যক্তি আল্লাহর নির্ধারিত প্রকৃত ঔষধ পর্যন্ত পৌঁছাতে পারে আল্লাহর অনুমতিতে সে সুস্থতা অর্জন করতে পারে কাজেই আল্লাহ রসুল সাল্লাম রোগ ব্যাধিতে যে নির্দেশ দিয়েছেন সেটা হলো চিকিৎসা এমনকি ঝাড় ফুঁক ইত্যাদি আল্লাহ রসুল সাল্লাম রোগ ব্যাধিতে এরকম নির্দেশনা দেননি তবে অনুমোদন আছে আমরা যেটা দেখতে পাচ্ছি আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লাম তিনি চিকিৎসা করতে নির্দেশ দিয়েছেন সাহাবিরা চিকিৎসা করতেন রসুল নিজেও চিকিৎসা করেছেন চিকিৎসা করা তার নির্দেশ তার আচরিত সুন্নত আমরা রোগ হলেই মনে করি ঝাড় ফুঁক ঝাড় ভালো দোয়া ভালো কিন্তু দোয়ার পদ্ধতি আছে আর আল্লাহ রসুল সাল্লু আসলাম বা তার সাহাবায় কেরাম কেউ এই ঝাড় ফুঁক পেশা হিসেবে গ্রহণ করেননি আমাদের প্রথম দায়িত্ব হলো অসুখ বিসুখে অসুস্থতায় চিকিৎসার জন্য চেষ্টা করা চিকিৎসার জন্য সর্বোচ্চ সুন্দর চিকিৎসা কিভাবে চিকিৎসা হবে এটা মানুষ গবেষণার মাধ্যমে ক্রমান্নে আবিষ্কার করবে যেহেতু আল্লাহ তালা সব ব্যাধিরই চিকিৎসা দিয়েছেন বলে রসুলাম জানিয়েছেন কাজেই আমরা সেই বৈজ্ঞানিক গবেষণার মাধ্যমে চিকিৎসা আবিষ্কারের চেষ্টা করব পাশাপাশি আল্লাহর ওপর আস্থা রেখে মনটাকে সুস্থ শান্ত রাখবো যা আমাদের সুস্থ হতে সাহায্য করবে সমান্ত দর্শক এটা তো গেল অসুস্থ মানুষের নিজের প্রতি দায়িত্ব তাহলে চিকিৎসা করা অথবা আশেপাশের মানুষ তার অভিভাবকরা চিকিৎসা করাবেন সমাজের মানুষদের দায়িত্ব আছে না অনেক বড় দায়িত্ব আছে সমাজে যদি কেউ অসুস্থ হয় তাকে দেখতে যাওয়া তার খবর নেওয়া অন্যদের এমন বড় দায়িত্ব যে এ দায়িত্ব অবহেলা করলে আল্লাহ আল্লাহকে আমাদের দিন প্রশ্ন করবে। আমাদের মুসলিম সমাজ অনেকেই এই দায়িত্ব সম্পর্কে বোঝেন না আবার অনেক সময় আমরা সামাজিকভাবে খুব সম্মানী নাম করা লোক হলে অসুখ হলে দেখতে যাই ফুল ফল নিয়ে যাই সামাজিক কথা আল্লাহর এ বাদত নয় অথচ এটা আল্লাহ তালার অত্যন্ত গুরুত্বপূর্ণ এবাদত যে এবাদতের অফরন্ত সবাবের কথা আল্লাহ তালা বলেছেন আর যে ইবাদত না করলে আল্লাহ তালা জবাবদিহি করবেন এটাও হাদিস সহিফে এসেছে দর্শক আজকে আর আলোচনা করতে পারছি না আজকের পর্ব এখানে শেষ করছি আল্লাহ তালা আমাদের তৌফিক দিলে পরবর্তী পর্বের বিষয়টা আমরা আলোচনা করব আল্লাহ তালা ততক্ষণ আমাদের ভালো রাখুন অমা তৌফিক ইল্লা বিল্লাহ আলা আলা সলাল্লা মহম্মদিন আলহিবিন আসসালামুকুম বরহমাত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 মতান্তর থাকতে পারে কিন্তু যেন মানান্তর না থাকে ইসলাম বাস্তব সমাধান তাদের মাইন্ড কে চেঞ্জ করা দরকার আমার কাজ হবে ভুলগুলি না খোঁজানো তাদের ইস্তি থেকে শিক্ষা নেই শিক্ষা সামাজিক উন্নতির জন্য ইসলাম কেন এত গুরুত্বপূর্ণ জানার জন্য দেখুন ইসলামী সমাজের গুরুত্ব প্রতি বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে পাঁচটায় আপনার